প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনাটি শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি লাখো কোটি নিয়াম সুরা আল বাকার বিদারে তিনি এরশাদ আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনের সকল কিছু সৃষ্টি করেছেন আমাদের এর সাত করেন যদি তোমরা আল্লাহর নয়ামতকে গণনা করো তাহলে কখনোই তোমরা তা মাথা থেকে পা পর্যন্ত রয়েছে অসংখ্য অগণিত নেয়ামাত আর এ কথা বলতে গিয়ে আল্লাহ সুবাহ সৌরা আর নাহলের বিতারে এরশাদ করেন ল কুম কুমত তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি অন্তরশক্তি যাতে করে তোমরা আল্লাহ সুক্রিয়া করতে পারো এই অসংখ্য অগণিত নেয়ামাত প্রতিটি বান্দার মৃত্যুর মধ্য দিয়ে এর উপকারিতা শেষ হয়ে যাবে কিন্তু একটি মাত্র নেয়ামাত রয়েছে যে নেয়ামাতের উপকারিতা এই দুনিয়ার জীবনে যেমন রয়েছে পরকালীন জীবনেও এর উপকারিতা বেসুমার সীমাহীন যে নয়ামাতের বিনিময়ে বান্দা মহান আল্লাহর কাছে পরম চাওয়া পাওয়া জান্নাত সেই জান্নাত লাভ করতে পারবে আমরা কি জানি যে সেই নেয়ামাত কি সবচেয়ে বড় সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সেই নেয়ামাতের নাম কি আমরা অনেকেই হয়তো জানি না আর সেই নেয়ামাতের নাম হচ্ছে ন্যামাতুল ইমান ন্যামাতুল ইসলাম ন্যামাতুল হেদায় ন্যামাতুল কোরআন আমরা জানি না যে কেন এই ন্যামাত সকল নেয়ামাতের উপরে স্রষ্ট এই নেয়ামাত স্রেষ্ট হওয়ার পিছনে রয়েছে অনেকগুলো কারণ তার মধ্যে কয়েকটি কারণ আমরা জানব প্রথমত আল্লাহ সুবাহান হুয়াতালা এই নেয়ামাতের কথা বলতে গিয়ে বলেছেন আকমাল তুল যে এই নেয়ামাতকে আমি বান্দার জন্য পরিপূর্ণ করে দিয়েছি দ্বিতীয়ত আল্লাহ সুবাহান তালা এই নেয়ামাতের কথা বলতে গিয়ে বলেছেন ন্যায়ামাতি অর্থাৎ এটা আমার নেয়ামাত অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজের দিকে এই নেয়ামাতকে সম্বোধিত করেছেন তৃতীয়ত আল্লা সবহান হাতালা এ নেয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন অরদি আমি বান্দা তোমাকে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি আর এই কথাগুলোই আল্লা সবহানে এভাবে তুলে ধরেছেন আমি আজকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের ধর্মকে এবং পরিপূর্ণ করে দিয়েছি আমার নেয়ামাতকে এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করে আমি সন্তুষ্ট হয়েছি চতুর্থত এটি হচ্ছে এমন একটি নেয়ামাত যেই নেয়ামতের মাধ্যমে আমাদের প্রিয় হাবিব নবিয়ান মহম্মদ সাল্লি আসলাম এ পথ ভ্রষ্ট উম্মাদকে আলোর দিশা দিয়েছেন জান্নাতের পদ দেখিয়েছেন আমি আপনাকে দিয়েছি যার মধ্য দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পদ দেখাতে পারতেছেন বা দেখাচ্ছেন পঞ্চমত এই নেয়ামতের এতটাই গুরুত্ব যে আল্লাহ সোবাহনাহ আলা এই নেয়ামাত চাওয়াটাকে বান্দার জন্য প্রতিটি দিন সতেরো বারের জন্য ফরজ করে রেখেছেন যার জন্য প্রতিটি সলাতেই আমাদেরকে এই নেয়ামাত চাইতে হয় আল্লাহ সবহানা বলতেছেন আপনি আমাদেরকে সেরত মুস্তাকিম সরল সঠিক পথ দেখান ষষ্ঠত এটি এমন একটি নেয়ামাত যেই নেয়ামাতের উপরে সকল সৎকর্মের কবুলিয়াত বা গ্রহণযোগ্যতা নির্ভরশীল الله سبحانه وتعالى بولتا سن من عمل صالحا من ذكرين أو انسى و هو مؤمن برو شک ناری ہوگ جئی شاد کرمو کرو به ايمان ارشا ته الله سبحانه وتعالى تاکه اتام جیبان دان کرو بین نعمات جمعون دامی ملو بان ایبان سرشتو تیمنی تار قادر ایبان آدور تاو هاو چید شربو سرشتو ای نعمات الله شربو سرشتو نعمات شهی شبه ای نعمات آما সর্বোত্তম পদ্ধতিতে এর সুক্রিয়া দেয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্য হচ্ছে আমাদের সমাজে কিছু মুসলিম রয়েছে যারা তাদের ইসলামকে যারা তাদের ইমানকে যারা তাদের সালাদকে আল্লাহর প্রতি রসুলের প্রতি করুণা হিসাবে বলতে চায় এই ধরনের ফাসেক এবং অসাধ প্রকৃতির মানুষগুলোর কথা আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলতেছেন ইয়ামুন আলাই কান আসলাম আলাই আসলাম আকুম بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين ترى خطا ده বরং আপনি বলে দিন لا تمنوا عليا اسلامكم তোমরা ইসলাম গ্রহণ করে আল্লাহ বা তার রাসূলের কোন উপকার করেছো বা خطا দেওয়ার অধিকার রাখতেছো বিষয়টা আসলে এরকম না الله يمن عليكم ان هداكم للايمان বরং اللهই এই সর্বশ্রেষ্ঠ নেয়ামাতের সুক্রিয়া আমাদের উপরে ওয়াজিব কারণ আল্লাহ সোহান বলতেছেন যদি তোমরা আল্লাহ শুক্রিয়া করো তাহলে তিনি তার ন্যামাতকে বাড়িয়ে দেবেন আর যদি তোমরা তার ন্যায়ামাতের কুফরি করো তাহলে তিনি তার শাস্তিকে তোমাদের উপরে অবধারিত করে দেবেন কিভাবে আমরা এই সর্বশ্রেষ্ঠ ন্যায়ামাতের সুক্রিয়া আদায় করবো প্রথমত এটি যে সর্বশ্রেষ্ঠ ন্যামাত সেই স্বীকৃতি আমাকে দিতে হবে যে হ্যাঁ এটা আমার নিজের কোনো কর্তৃত্ব কীর্তিত্ব বা যোগ্যতার বদৌলতে এটা অর্জিত হয়নি বরং আল্লাহ সুবাহান হাত তালা খুশি হয়ে অনুগ্রহ করে আমাকে এই ন্যামাত দান করেছেন দ্বিতীয়ত এই সর্বশ্রেষ্ঠ ন্যায়ামাতের যত ধরনের হক বা দাবি বা অধিকার আমার কাছে রয়েছে এই সব ধরনের হক বা অধিকার এটা পূর্ণ করা তৃতীয়ত এই ন্যামাতের উপরে যখন আমরা চলতে যাব এর অধিকার যখন আমরা পূর্ণ করতে যাব। তখন বাদাবিবত্তির বিপত্তির মুখোমুখি হব ক্ষেত্রে আমাদেরকে সব জামিল সুন্দর উপায়ে ধৈর্য ধারণ করতে হবে এটা হচ্ছে এর তৃতীয়তম উপায় সুক্রিয়ার চতুর্থত সর্বশ্রেষ্ঠ এই ন্যামাত পেয়ে আমি যেভাবে ধন্য হয়েছি দুনিয়াতে আর যত মানুষ রয়েছে আল্লাহর যত বান্দা রয়েছে তাদেরকেও এই নেয়ামাত সম্পর্কে অবহিত করে তাদেরকেও এই নেয়ামাত দিয়ে বা এই নেয়ামাতের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের জীবনকেও ধন্য করা এটা আমার দায়িত্ব আর ক্ষেত্রে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে পারি বা জ্ঞানের ভিত্তিতে হেকমাতের সাথে এবং উত্তম উপায় এবং পথ অবলম্বন করার মধ্য দিয়ে আল্লাহ সবহানুতালা আমাদেরকে তার বান্দার প্রতি তার দেওয়া যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সে নেয়ামাতকে চেনার জানার এবং এর আদর এবং কদর করার আল্লাহ তৌফিক দান করেন এবং এই নেয়ামতের সাথে যারা পরিচিত হয়নি তাদেরকে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখর তা ওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলামিন ওসল আল্লাহ ওসালাম আলা নবীন মাহামি ও সাহাবিহিজ بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين